المسيطة ورقا سماعة غير عمد لقدرته الحي القيوم لا تأخذ غسلتنا على نوم والصلاة والسلام على المصطفى كل حبيب المصطفى الذي أعطى خلق آدم معرفة الشباب من خلة إبرافيل لسان إسماعيل ورقا ساقف بسم الله والصلاه والسلام على رسول ان شاء الله يا امه يس سبرايو الله عليه وعلى آله وصحبه اجمعين اما قال رسول الله صلى الله عليه وسلم علموا السنن وعلموا الناس حق قال رسول الله صلى الله عليه وسلم سلام. দৌলতের জন্য আল্লাহ সোয়াদ আলহামুল কে নির্বাচিত করছে মানুষ থেকে আল্লাহ দাবি একটা অন্য মানুষের কাছ থেকে আমরা দাবি হলো মানুষের জন্য সবচেয়ে বলা যায় এর মেয়ে লাগিয়ে কিন্তু ওই এপার্ মনকে পাত আমরা আমাদের কাছ থেকে মানুষের কাছ থেকে মানের ভিত্তিতে মানুষের মূল্যায়ন মানুষের সমাজে এখন পদের ভিত্তিতে মানুষের মূল্যায়ন মানুষের সমাজে এখন শক্তি আধিপত্য সম্পত্তির আল্লাশ্রামের চাচা বিশেষ রামকে মানেন নাই আল্লাহ কে মানেন নাই যদিও হুদিসের চাচা হুদীষ হাসলামকে সবচেয়ে মার জায়গাতে আম্মাজান যেখানে মারা গেছে হচ্ছে যে দেখে নাই সে বুঝতে না আবহাওয়া যেখানে আম্মাজান মারা গেছে যে জায়গার ভিতরে এখনো কোন পাহাড়ের আবদুল্লাহ কিতাবে পাওয়া যায় ওইখান থেকে যখন ফিরা আসছে আম্মাজানের মৃত্যু হয়ে গেছে ফিরা গেছে যখন নদী মক্কায় যখন কীরা আসছে সাড়ে তিন বছর ছয় বছর ছয় মাসের সময় আব্দুল আবু তালেস্তানের কেফালতে আসে আবু তালেবের কেফালতাম আসে সাড়ে তিন বছর আব্বা নাই আমাও নাই একটা ভাইও নাই একটা বোন নাই আবুকার সমস্ত মোহাম্মতকে উজাড় করা দেওয়া মোহাম্মদ রসুর সাড়ে নয় বছর বয়সে স্বাভাবিক স্বাভাবিক করে এখনো আমি করতে পারি না চার বছরের উপরে এখনো সে স্বাভাবিক না এখনো সে একটা যার সে যদিও কিছু তাকফিফ হয়েছে লোহের কারণে কিন্তু মাফ পায় আল্লাহ কাছে মূল্য পায় নাকি তা পাওয়ার দরকার মানুষের মূল্য আল্লাহ বেকার যতটুক এত করবে অত বেড়ালের দাম আল্লাহ সারা দুনিয়ার ইন্সানের কাছে আল্লাহর দাবি দিল্লাহ এত চায় সবাই আর এত সবচেয়ে বড় আসবাব হইলো ছোট বড় পৌঁছা ছোট দেখি আল্লাপ আমাদেরকে মাধ্যমে সম্ভব না যতক্ষণ পর্যন্ত আসমান বা করবে চাইলে হওয়া যায় না পাওয়া যায় সাত আকাশে তাকে আবেগ গোয়া দেখা হইত দ্বিতীয় আকাশে তাকে গ্রাহের গোলে দেখা হইত তৃতীয় আকাশে তাকে আর এক গোয়া দেখা চুর্থ আকাশে তোমরা মাদ্রাসায় যারা উপরে জমাতে পারো এই শব্দ গুলার অর্থ তোমরা ঠিক না কি বলো যারা বড় হতো না কখন হয় অলি কখন হয় অথচ নবী আল্লাহ এরকম ব্যক্তিকে বানাইছে আল্লাহ নিজে বলতেছে এই নিঃস্প যে নিষ্পতির মাধ্যমে আসে আল্লাহ এলেন কারো নির্বাচিত দুই সম্প্রদায় নির্বাচিত ব্যাপারে আল্লাহ ভূষিত বসে দুই সম্প্রদায় বরং তিন সম্প্রদায় আমরা যাদেরকে নির্বাচিত করছি কোন বস্তুই আল্লাহ দুনিয়া রাখেন কোন দিন বস্তু নাই যে দাই ছিল দাই কে ছিল সেপা ছিল সেপা শেপা বলতেছে যখন বাহির হইতেছে তাহলে সারা দুনিয়ার বাচ্চা বাইরে সময় গুরবন্ধ ছড়ায় মুসলমান যখন বাইরে থাকে কয় মারতে করতে গিয়ে যে শব্দ লোক আন্নাল মিটায় আবু মুস্কর আমর ছড়ایا করতে পার। আর মিতিন লিন বাইরে কাটা অবস্থায় বাইরে। 나ভিও কাটা। সেটা বলে যে আমি কি বলছে আর সাহায্য উঠাইতে দেরি পারস্য আর গুণ সম্রাটে পুরা জগৎটা রাত সহ সত্যি তো আমার সামনে উদ্ভাসিত হইতে পেরে আনে আমি ভাবতেছি কেমন বাচ্চা কেমন বাচ্চা উঠে আবার জানি কি করছে আমি দৌড়ে আমার ঘরের ছাদ ফেটাই টুকরা ঘরে রোখে পুরো ঘরকে আচ্ছন্ন করে ফেলতে কিছুক্ষণ করে বাচ্চা আমার গোলের পেয়ে আওয়াজ শুনতে কই চিত্ত উপবিহাবাতিত مشارক الارض ومغاربها واریজ আলাইকি লরুহানি প্রত্যেকনি আমশেক مغرب দাফ কর হদ ইয়ালাম খালক বিলিসমি ওয়া নাফি সমস্থ রুহানি নাম আরستی হতে জানে আরিজ আলাইকি লরুহানি সমস্ত রুহানি জগতের জেনে কে বাচ্চা চিনি গরে ধরো من العلايكا فارس باب من الجند من, من الوحش شمست وجت प्राणी আছে সব والطيري পাখিder পর্যন্ত اتوه كلك ادم معرفت تشيش شجاع تنو كلت صالح حكم خلود وصرا يعقوب جمال يوسف دبر ایوب دعاءت ایونس جہاد ایوشا سوتگاوت حبب دانیال فقال الیاس زود عیسیہ قوم موسی حیبہ سلیمان و علم القدر समस्त نبیদের اخلاقের মধ্যে বাচ্চা কে ডুবায় سبحان اللہ কিন্তু হুদুস্তানের সমস্ত খেসালের ভিতরে হলিউল মুসাহেদা মুসাহেদা মুসাহেদা সব পুরো নবী দুই আল্লাহ কথা কিন্তু জমিনে এক বাপ এক يا نكريا ان مبشرك بولاه اسمه يحيى الله কথা বলते अरे কিন্তু জমি মেরে কি আবার বাচ্চা बेटर लोग يا يحيى خذ الكتاب بالقوه बेटर लोग কিন্তু محمد رسول الله عليه আল কথা বলते موسى আলাইহিস محمد رسول الله شتو الله پتا مارتے كينتو قابا فوتينيا وعدنا كولا فاؤخر الى عقب ما اوخر تو تم مساعده كوراي تشو نبي المل مساعده دوسو आशो ले तो तुम आकाश देखो तर परे जाए बोलो द्वितीय रे चौथी चतुर्थ पंजम षष्ठ सप्तम सरवरत जन्नत देखो दूजो देखो लोफ देखो कलम देखो कुर्सी देखो فطعام liberal قرر صلى فطابق وشيئ او ادنى فجانا فتدلى صاغ الى ابد من يقولوا subjective تخيفه وربهمو ختالني فكي شغل عندي شنو و جننوا ري عفيصو و يا عفي بنسبه الله محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> আমাদের জন্য শুরু করতে আসমানি কেননা এইটা সারা দুনিয়ার ইনসানের প্রয়োজনের জন্য পানি ব্যতীত জমিন থাকবে না জমিন থাকবে না জমিটার ভিতরে হায়াত থাকবে না যখন জমিনে হায়াত নাই তো এইটার উপরে যে আসবে সেও হায়াতহীন হবে কি হবে হায়াতহীন হবে তারও হায়াত হবে না মরুভূমিতে কারো হায়াত আছে হায়াত নেই আছে তারও হায়াত নেই ঠিক না এই জিন্দিগির ভিতরে معرفت تو نہیں اللہ الله کینا اللہ کے جاننا اللہ کے ماننا دارو خالد رضی اللہ تعالی عنہ کے جن ابو عبیدہ رضی خالد امامہ فتون الفا كنتی 60000 فوج چا کہا واحد بنصفیہ یہ کا جس کو کہا الف كلهم بالثلاثہ সবার পায়ে কিন্তু আমার স্বামী তো আল্লা করু আল্লাহ করো চিন্তা আজ মুদা আমার লোডতে কোনো অসুবিধা নেই আমি তো লড়তে অসুবিধা নেই দেখছি ফাঁকা হয় না হয়না হয় না হয়না সব ধুমি ঢুকে তো দিলাম একটা রাস্তা আছে তুমি ফাঁকা করতে চাও কি আমার উঠে গেলাম যে মারক আমার কাম না আমি জমা করতে পারবো না আমি তো কাম পুরা করে তারিখের ভিতরে দেখছে ঘরে মধ্যে কোন জায়গা ছাড়ি না কোন যুদ্ধ ছাড়ি না আমি আমার নষ্ট আগে তাকে এটা ভাঙায় এই জন্য গড়ে মতো শরীরে তিনশো সত্তরটা তীপলো আরেক দাগ পাওয়া গেছে যার ভিতরে সপ্তাহের ভিতরে কেনো আঙ্গুল যে গোসল দিতে তার ব্যবহার তিনশো সত্তর টন বেড়ে বসল বেড়ে ভাই বড় উৎসাহ সে যদি হায়াত পাইতে চায় হায়াত আবুল্লাহ প্রত্যেকের কাছে আলোকে পাওয়া যায় এই বেনের জন্য আল্লাহ সবাইকে নির্বাচিত করেন না আল্লাহ দেখেন আর যে কুলুক আল্লাহ নির্বাচিত আল্লাহ কবুল করছে পুরা ইনসলাম কুলুকের ভিতর থেকে আর আমিও আল্লাহর কাছে নির্বাচিত সারা দুনিয়া এটার মত সারা দুনিয়া ইনসানিয়তের সাথে মোতালেবা আল্লাহ না এত করলো আল্লাহ রেত ছাড়া না মুখলো কানে আল্লাহ আমাদের কাছ থেকে চান আর এত আসবে মারে হাত দুটা সমন্বয় যখন ঘটবে তখন নথিটা যেটা হবে যখন এলমে এলাহির আলোকে হবে তখন এটার যে নথিটা বাহির হবে নদীটা এটার নাম হলো তা কি প্রশংসা করছে দা আর করবে এলাকি এতটুকু দরুদ শরীফ পড়ের খিতাব এর উপরে খিতাব আল্লাহ তাআলার কোন নামে অভ্যাস করার কথা আর তুমি তোমার বিশ্বাস বলো ऊंचा আর জাররা আমাদেরকে দিতে আ প্রথম নামা লে নাকে আdeskর নামা নামা সেশে এসে গেছে আমরাও ছোটবেলা পড়ছি একটু বৃষ্টি না গেছে কেউ করতে শুনি না এক্সপ্রেস কার নামাজের জন্য বাহির হয়েছে সবাই বলতেছে হজরত নামাজ পড়ব না কাম হয়ে খরা যখন হয় তো শুধু মানুষের কষ্ট হয় না প্রাণেও কষ্ট হয় মিষ্টি হলে তিপরা খরা কাশে অনা বৃষ্টি হলে পিঁপড়ার খোরাক আসে না সব শুকা যায় পিঁপড়া খাইতে পারে না বৃষ্টি হলে এদিন ভিতরে পানি করে পিঁপড়া খাওয়া সহজ হয় কিন্তু আল্লাহ করেছি আমরা কি করছি লবজি আমরাও তো তোর তসির ভিতরে কষ্ট দিতেছ পিপড়ার দোয়ার কুকুল করে তোমাদের দোয়ার দরকার নেই বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি আসবে আমাদের কোথা বসে কোরআানে আছে এক পাশে বসাইছেন আমাদেরকে আরেক পাশে বসাইছেন আল্লাহ আমাদের প্রতিনতের জন্য এই আয়াতই যথেষ্ট আয়াত। জিনিস নবীর তাকতের মোকাবেলা কোন মখলুক রাখে না রাখে কি বলেন দেখে নবীর তাকতের মোকাবেলা কোনো মখলুক রাখে ক্ষমতা আছে ওই দিনটা কিছু নমুনা দেখাই আনন্দ নদী আমি একই যথেষ্ট মহাগীর হম কোরআনে আল্লা বয়ান করছেন আমাদেরকে বলতেছি আজকে আমরা তাকত জানি না আমাদের কাছে আল্লাহ নবীদের কে তাকত মানি আল্লা দেখাইছেন মাঝে মাঝে সাহেব করে দিখো তুমি পাবে মাঝে মাঝে আল্লাহ রসুল দেখাইছেন আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে দেখাইছেন যেটা নামুমক মানায় দেখাইছেন গাছ হাঁটতে হাঁটতে কি করে আসবে তার জায়গা যখন ছাড়বে শক্তি থাকবে না ঠিক না তুমি গাছকে হাটাইয়া দেখাই দেখায় নাই দেখাইছে না দেখায় না বলবে কি করে আল্লাহ বোলায় দেখাইছে না দেখায় না তোমাদেরকে নিঃপুট দিচ্ছি উঁচা তোমাদেরকে তো এরকম তাকত পুরানায় যে সুলায়মান আঃstan যখন বসে تخت বিল কি এরিয়া আসবে ময় يأتي بآشিয়ার আরশ কত বড় পুরানে রাহ পড়লে চল্লিশ নাকি রসুল রসুল উল্লাহ আবার পাঁচ ঠিক না হ্যাঁ আল্লাহ নিজের নামও এরকম নিচ্ছেন নিজের নামও এরকম কোন কিছু আছে তারা নিজের নাম এরকম হলুক দিয়ে দিচ্ছেন যেটার কোন নোক্তা নেই নাম কি স্বয়ং সম্পূর্ণ নিজের বন্ধুর নাম ওরকম মিলছে যে নোক্তা নেই মহাম্মাদ আমি আনবো তিন ঘন্টা সময় থাকবো বসতেন দশ এগারো বারো তিন ঘন্টা তিন ঘন্টা নিয়ে খেলা তোমাদের মতো আমাদের মতো বলি কোন উন্নত কামলে দিনদার ছিল না আমাদের উপরে তো সে কামেল দিনদার করতে হবে কামের দিনদার আমরা কোন উম্মত কামের দিনদার ছিল না আর কোন উন্নতের উপরে কামেল নেয়ার ছিল না اليوم أطممت لكم دينكم وأطممت عليكم نعمتي أطممت تمام أطممت تمام خلاص هذا القرآن نعمة حيث الله الشيخ عندها خلي كنتو منلغ لي لا ينفذ أنا نجيب في خزائن ما الآن لا ينفذ أبدا عندما يلغي خلي وللغا عندما تشبتها بشكل تريد তোমার আমার নিষ্পত ছিল সে আমি আনা বলি যে কোনো শব্দের একটা আছে কি না এটা আনা শব্দ আনা এমন অনেক সময় সুইচ দিলে চলছে জ্বলতে তো ঠিক কিন্তু সাথে সাথে কি একমত আমার লোভে হ্যাঁ তোমরা আমার লোকে তো দেখো ডাইরে ভাবেছি আমার হ্যাঁ আমি নিয়ে আসবো কতক্ষণ সময় লাগবে আইয়ালক কত হাজরা মৌত কিতাবে এত না তোমাদের বসো না কিলোমিটারের মত চাই হাজার এত দূরত্বের দীঘা চোখের পোলো কে নিয়ে আসবে আপনার কি দাদি আর নানির মতন করে কি তোমরা তো ভালো বোঝো কি বলো না তোমাদের আমার পাশে বসায় ওই তাপত দেখি যে তাকত আমি আমার বন্ধুদেরকে দেখি নগীদেরকে দেখি সমস্ত মখলুকি তাপত তাদের সামনে কোন না তোমাদের সামনে কোন না مسال قام معلومات كده खैती थियो الله मगर तो नसल كده ऐले नसल नसल अल्लाह मगर كده खैती ई मेरे दोस्तों तुमरा सबई আমার কালীমুল্লাহ হওয়ার জন্য জন্য খোলা শর্ত ছিল কথার সময় নির্ধারিত ছিল কথার মেঘদারও নির্ধারিত ছিল কতটুকু চুক্তি যাও চুক্তি যাই হোক আর আমরা কালিমুল্লাহ আল্লাহ আমাদেরকে কালাম উল্লা ঠিক না সমস্ত নদীদেরকেলাম চৌধুরী লেখে কাদা আইয়া খরচ হতো আর উনি বলতে থাকতেন হা দা রি হা রক্তি হা দা রি আর ছোট ছোট বাচ্চারা যদি পুরো তিরিশ পালা খতম করে আল্লাহ করবো ওই পিচ্ছি ওই বাচ্চা কত করবি আর আমি কত করব ঠিক না আমরা যখন করছি তখন দেখছি শীতকালে অধিকাংশ ছেলেরা ইউটিউব বাকি দেয় ঠিক না কি তো তাই না দেয় হ্যাঁ আল্লাহ করস না আল্লাহ না শর্ত লাগাইছে আল্লাহ আমাদের মকসাদের উপরে যখন আমরা উঠবের মকাম হিসাবে قيل <تصفيق> الله خير سليمان قال علمي والملك والمال خير سليمان الله تعالى نے ہم کو العلم والملك والمال فختار العلم فأعطاه الله الملك والمال یہ تو کتاب الرحبرت ایک جن نے হুকুকের সাথে হাতে হুকুকের সাথে যদি হুসুর না হইলো তাহলে নতিজা আসবে না এলএমের নতিজা হইলো রসুর হাত يا ترى في, في العلم اذا الله بيقول راسخون بالعلم راسخ ده الله الله كي بيقول اذا الله توشكا بيقول آمنا آمنا الله সে ফেতনা স্বভব হয়ে যাবে কারণ হয়ে যাবে খানা যতই সুস্বাদু হোক ওরুম পচবো না ওরুম পচবে ওরুম পচবে না পেটে গেলে এই জন্য এনে যদি হুকুকের সাথে হুসুল না হয় তাহলে হবে না। আর যদি রাস্তায় কি হবে তার বিতনাময় বানায় পেটে গেলে যেরকম পচা পঁচিশ রকম পড়বে اور میں ایسا نہ تھا وہ نقطہ کرتے تھے نا আমল কর আমল আমল দেখো বাবা একটা কথা বোঝো তোমরা এলেন করতে পারে না জিন্দা দলিল আছে জিন্দা জিন্দা দলিল এলেন কম নী উন্মিল কিছুর একবার উন্মিল কিন্তু দরবিয়ত মুকমল দরবিয়ত কামিল মুকমল কতনা তরবিয়ত পুরা কতনা তখন কি ইমামুল হুলাইহ খোলাখরি কি দেখনা হ্যাঁ তরবিয়ত পুরা কামেল কামেল যিন কুরআন কিন্তু সঙ্গী কে পাক করে রাখছে যে সঙ্গী কিরকম সহবত কে বন্ধু আল্লাহ পাক করে দেখেছেন কে আল্লাহ পাক করছেন পাথার আল্লাহ পাক করছেন চক্ষু কে আল্লাহ আল্লাহ পাক করছেন চক্ষু পাক দিল পাক কান পাক জবান পাক সব পাক কিন্তু নদী কি নদী কি এই আছে কাফিয়া পর্যন্ত হাজি আহমাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ কাফিয়া পর্যন্ত ছিল ওনার কালীন দৌড় কতটুকু আটকাল যদি জিন্দা থাকতো তো আনু আশা কাশ্মীর বাধ্য হইত ঠিক না আবু হানিফা যদি জিন্দা থাকতো রশিদ আহমদ আবু হানিফার সাথে এক চেয়ারে বস্তু হতো এই জন্য রশিদ আহমদ রমুলকে জামান আর আবু হানিফা বলা হতো আবু হানিফা এমান সব সাইফুল আরব ঠিক অমুক সাহেব প্রমুখ সাহেব কিন্তু নাই কিন্তু হুসাইন আহমদ শৈকুল আরব আল আজম সতেরো বছর হায়াতুল নবী তো জোশে বলছে ওই দেখো কবর ফাইছে দুনিয়া দেখতে হায়াতুল নবী কিন্তু সেও দ্বিতীয় আমল আল্লাহ বলতেন আমল আমল যে করবে তামিলওয়ালা জিন্দেগি যার হবে তাকে আমরা কি দিব কি দিব وعلمناهم ملة إن علم الله علمناهم ملة إن علم الله علمناهم ملة إن علم الله ملة إن علم الرسول صلى من آمن بما علم فاورسهم الله علما ما لم يعلم فيضروا لا علم فيضروا لا علم اكثر قصدينا শুধু তার তামিলের দ্বারা আমরা চালু করে পাপ খুলবের টিকা উঠবে তো এলেনের এজাফা নিয়ে উঠবে চলতে থাকবে এলেনের এসাফা থাকবে अब सब किसी के ऊपर एदे में रहतावाद है उनका तामील होतो ऐजुनो तालीम दिहक्ती हि हक्का यतरस्ता तामील दे तामील हि हिहके आ हत्ता यफ्ता हा ছোটরা তো বুঝবো না অসুবিধা নাই তোমরা যে পর্যন্ত পড়ো দেখতেছি হলে তৃতীয় চলো যদি হুজুরের মাদ্রাসায় পড়ো কিন্তু মাঝে লাগে ঠিক না না সারা দুনিয়া চিন্নছে আমরা নিরাপদ না নিরাপদ না তুমি গায় লাগে তোমরা কামড়ার মধ্যে চিন্তা করার সাইয়া করতে ঠিক না হম এখন আমরাও তো যেতে পারতাম করতে পারতাম ঠিক না বুঝে নেওয়ার কথা আয়াত নাজের করছে পাহারা ফুহারা সরান মদিনায় যাওয়ার পরে হুদ্যস্কান করে পাহারা গাড়ি ছিল হ্যাঁ ভিতরে থাকতেন পাহারা ছিল পাহারা আমরা আপনাকে আমরা হাফায় আমরা আপনার চৌকিদার এদের চৌকিদার কি করবেন আমি আপনার চৌকিদারি মুখাম না বাতাস লাগে ঠিক না ভোরপাপুর আসে না মাতার মধ্যে লাগো আসনে তো হম আমরা আল্লাহ সত্যি দিছে এরম তুইবো আমরা আমি হেফাজত করবো আল্লাহ বলে না একজন লেখ হ্যাঁ হ্যাঁ এই জন্য আল্লাহ দেখাই নবীজিকে হাত উঠেছে তো হাত সলো এক আছে মৌজেদার আছে এক হাজার এক হাজার মৌজেদার ওটার ভিতরে লেখা আছে অন্যান্য কিতাবও আছে আল্লাহ মর্যাদা দেখাইছে নবীর দিকে পাও চলছে তো পাও সাল হয়ে গেছে আল্লাহ দেখাইছে তোমাদের দিকে যে চোখ দেখবে আমি আন্দা বানামো যে কান শুনবে আমি বলবে না তোমাদের কাম হইলো তদলি তি তদলি তলি মা দ্বিতীয় হইল তদলি আপনি দুনিয়া সিদ্ধান্ত তোমাদের এটা মোকায় আমার ইনসানকে তোমার আমার সাথে আমার ইনসানকে আমার পরিচয় তুলে ধরা আমার ইনসানের সামনে আমাকে আমার তাদের নিজের ভিতরে আমাকে ঢুকিয়া দেওয়া আমাকে মাহবুব বানিয়ে দেওয়া আমার সামনে ঝুঁকা দেওয়া আমার সামনে সমস্ত আজকে আমাদের ভিতরে ঠিকির নাই ঠিক লম্বা যাবে তোমরা ছোট অল্প ছাত্র ঠিকির নাই হুদুস্তানকে এতটুক মোটা পক্ষে ছিলেন যে আলামত মুহাম্মদ রসিন উদ্দার ছিল তা ইমান কিন্তু মানুষকে পাগল বানায় এটা জানেন জানেন ছিল যে সিনেমা আরো সেইতে সইতে না সাইনে আরো যখন দেখতে তো সইতে তো কলমের তিনবার সিনা চাপ হয়েছে ওই শক্তি যে সিনার ভিতরে আসে যে এতগুলো তাঁচার্লিকে সইতে পারছে আর মুসার ইসলাম একটা পারে নাই ওই সিনা উন্মতের আপনি আপনাকে ধ্বংস করে দিলেন সবচেয়ে বড় ডাক্তার সাজেশন দিতেছে আপনি বুঝে দিলেন আপনি তো গিয়েছেন করুন যখন আড়সের নিচে পসতে শব্দ পাল্টা গেছে আজকে এবার উপরে চড়ে যখন চলে আসেন এখন আর কত শেষ এতটুকু হবে না শোনা شويه এজন্য হইছে তোমরা ঠিকই এতটুকু ছিল তাহলে মতوا الى الاحسان শুনছো না চিন্তা করতে করতে হাসি এর বব যে শোনা বব নন কেবিলা কি আছে কিতাবুল আসর কিতাবুল হাদিস কিতাবুল আসর এর ভিতরে বব এর লেকচার যখন নিজের রেঞ্জের ভিতরে মাছটা আগে হঠাৎ একটা মেরালে ঠিক না এই জন্য বগের নাম হইল মালিকুল হাসিন মালিকুল আল্লাহ রসুল হলো কিভান যদি তয়ে চোখে পানি আসতো এই পর্যন্ত আমরা বুঝতাম না চোখে পানি আসে না রক্ত বাইরে রক্তের উপরে রোগীর কন্ট্রোল নাই চোখের পানির উপরে রোগীর কন্ট্রোল আসে না আম্মা আসছি ও তো একা বলে না আমার সাথে আরবে সরকার ওতে আব্বা পর্দা করার মত কাপড় নেই পর্দা মা করতে চোখ দিয়া পানি করতে চাদর তো বসে নাই পাতে মাল চাদভাবে ধরা বসা আছে গাল এইখানে দেও হুজুর 선생ে চৌকির পানি হুজুর করতে সরি লে করতে প্রেস নাম্বার কে আম্মা কামতে তো তো আফওয়াল শুধু অসুস্থতা না কয়েক দিন ধরে লাখেলা আছে শুন নাই করে তা আল্লাহর ঠান্ডা কারোর জন্য ছিল না উন্নতের জন্য ছিল উন্নত বড় নিষ্পত বড় তা বড় ধরেও রাখতে হবে ধরেও রাখতে হবে পাগল বানাইতে পাগল এরকম পাগল বানাইতে চোখের পানি কোন দিন হাসানের জন্য ঝরে নাই কিন্তু অন্যদের জন্য সদা সর্বদা গোষ্ঠী সর্বদা গোষ্ঠী আমাদেরকে একা ভাইব না আমরা একা না যদি আমাদেরকে একা ভাবো তো এটা ভুল হবে ভুল বড় ভুল হবে এরকম বড় ভুল হবে ওটা শুধরানো যাবে না জিজ্ঞাসা করে নিচ্ছে আপনি নাই তো কি আছে উন্নতের লোকের আমি আছি এই জন্য হুসাইন আহমদ নাজানি রহমতুল্লাহ কোনো ছিল ইংরেজদের বিরুদ্ধে ইচ্ছা করবা গুলি মারা দিবা ওই দিন ওনার উপরে গুলিয়া ছিল ইংরেজদের পক্ষ থেকে হোসাইন আহমে সেইখানে দেখো গুলি মারো গুলি করে দোক তখন একটেজে দাঁড়ায় চুচু লে গুল বুলতে হ্যাঁ বলছিলাম যে আমাদের একা মনে করুন আমরা একানা ওরা আমাদেরকে একা মনে করুন আলেন একা মনে করুন এদের সাথে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ পানি জড়ায় চোখের পানি কেয়ামতের দিনও কাটতে কাটতে উঠবে রেভায়তে আছে। রুসান যখন কবর থেকে উঠবে জিবি যখন পর মারবে মকামে মাহমুদে নিয়ে জন্য যখন আসবে বলতে বলতে কি বলতে বলতে উন্মিয়ারা নিলি দুঃখের তো জাহান্নামের কিনার দিকেই শুরু হবে আমার উন্মতকে জাহান্নামের কিনারে রেখা জিবরির তুমি আমাকে নিতে আসছো উঠাইতে আসছো তো জিবরির প্রশংসায় সান্ত্বনা দিবে বিশ্ব আপনি উঠবেন তারপরে তো উন্মত করবে এর আগে তো কারো উঠারে উন্মতি নেই জাহান্ন কখনো কর্তব্য দেখতে দিন তিন জায়গায় পলসরাতে যখন উম্মা যাবে চড়ায় বসবে তো দেখবে আর কোনো পড়া আছে কিনা পড়া এই জন্য ও অজীব কথা বলে বলতেছি আল্লাহ আমাদেরকে এরকম নদী দিচ্ছে এরকম নবী এরকম নবীন সালামের টি বুঝা যায় এই সালাম একটাই সালাম উনালানো ঠিক না কিন্তু আমাদের নবীর সালাম কিরকম আমার সন্ন্য আল্লাহ বলে আমি করবো আমি করবো আমি করবো আমি চিরঞ্জিৎ আমি করতে থাকবো কম টুর উপরে বন্ধ হইতে দিব এই জন্য আল্লাহ বলতে আস মাদ্রাসায় আস তোমাদের কাছে এলে তিনটাই হুকুপের সাথে হুকুপ কি পুরানো বসে نَظَرًا بِكُلِّ فِرْقَةٍ ضَائِعَةٍ لِنَفْتَحَ بِالدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ ها اهل كبدة المسلمين اوپر আবার কি তাবলীগ ঠিক না ها سبعه باب تفصيلات ইস্তালালা ها মুসলমানদের উপর ওর কি তাবলীগ ঠিক না গো عسيسي ولا سيء مصر ولا نقول أولكية دبلين الرسول قال الله وضف يا أيها المدفئة كن فأنذر أبوى السريات نرد إنما تنذر من اتبع الذكرى وفشل الرحمن في الغي إنما تنذر من اتبع الذكرى إنما تنذر من اتبع الذكرى إنما تنذر من اتبع الذكرى وي كان هو أنذر وي كان هو تنذر كنا تعبر كي؟ মুসলমানের কাছে আর যে এনকার করলো আগের নতিকা কি দাঁড়ালে কি হাজলু হুন না সিদ্ধুন জন্য মেরে রস আমাদের দায়িত্ব হলো তৌহিদের দিকে ডাকা আল্লাহ রসুলের হুকুম তোমরা আমার সুন্নতকে শিখাও আর মানুষকে শিখাও আমি তো বলি শুনো আমার দরকার নাই বেশি ইমান বালারা চেড়া গেছে এটা বেশি ইমানের জমানো না এইখানে তো তারা ইমান হলেও চলবে কিন্তু যদি নিখোঁজ হয় নিকোন নিকোন নিকোন নিকোন নিকোন নিকোন নিকোন নিকোন এ যে রোনালদার ওয়াদা আছে সব بلدك جنودك عنانا سما আশ্বাসটা দিনটা পোড়াবি না মাতেরা মাপ চাওয়ার সুযোগ পাও নাই কিন্তু তোমার ইমানিক আমি আল্লাহ তোমাকে মাতেরাকে চাদন নিয়ে স্বাগত জানাবো তোমার লাশ কবরে পৌঁছে নাই কিন্তু আমি এই জন্য আরেকটা কুটির ভিতরে আসে বাবার কবিন আসনের নানস টু ইলাইকারী অল্লাহ ইলাইকা প্রাণী قفرت لك الذنوب والأوذار ولأجلي سميت نفسي العزيز الضفار سبحان الله سبحان الله الأول دي لما نسكتاقا ثم دي لما نسكتاقا هتا هلو تمار عمر قاط تمار عمر منصف تمار عمر قدر تمار عمر طاقر هتا الزرق في ليا عبار فامو اك زمانة كيلو عبار اك زمانة عشبيتا في ছোট তোমাদেরকে বোঝানো যাবে না পর্যন্ত ভিতরে ঢুকার অনুমতি ছিল না তোমরা জিজ্ঞেয়া দেখো কত বার যে রশিদ কে দরবার থেকে বাগায়ে দিতে আমার দরবারে ঢুকারই অনুমতি নেই দরজা এসে বসা থাকতো অনুমতি পাইলে ঢুকতো না পাইলে ঢুকতে না বাদশা দুনিয়া পেশ তো ওলামা বলতে আলাই গেলা আখেরা অতকার দিমো আলাইয়া দুনিয়ার রাজি আজকে ওলামা দুনিয়াওয়ালা দুয়ারে যায় চপ্পল কা চেস যদি আমরা আবার উঠতে পারি ইন আল্লাহ তালাক দিলে কুঠি দিল একটা বুঝবো কো কেউ যদি লেখে এক লক্ষ তালাক ইশা আল্লাহ তারা বলবো কি করি এক কোটি তালাকইবো না তো তুমি আল্লাহ আবার ইনশাল্লাহ যাবই আমি তারপর ইনশাআল্লাহ কেন কেন এটা কেন শোনো কোনো আল্লাহর কান্দেশা আমি তো জানি এখন ইনশাআল্লাহ আপনি যদি না সামনে তো দরজা বন্ধ করে না আমার ভাষাইতে পারবি না ফেলতে শুরু করছি পরে দেয়া বাড়ি গেছে আজকে লাগে ঠিক না আর পিছনতে দেখতেছে কাপড় নাই দুরে রাজনীতি মিসাবে করছে আল্লাহ বন্দুক আল্লাহ বাঁচায় রেখে আমার জানে শাল হোক যা হোক বন্দুক আল্লাহর কান্দে রাখো আমি তো করবোই আল্লাহ কিন্তু বন্দুক তোমার কান্দে দুইজন আর বাকি এলানা